হরে কৃষ্ণ ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাকে এতো তো সুন্দর আমি অযোগ্য আমার একমাত্র যোগ্যতা আছে এই তো সুন্দর গ্রহণ করার জন্য যোগতা আছে যে আমি শিলপ্রভুপা দেয় চরণ সবসময় নাথায় রাখি তা কৃপায় আমি সুযোগ পেয়েছি এই কৃষ্ণ ভবন অমৃত পান করতে তো সাশ্রয় শ্রীমদ ভাগবত এবং আনন্দ সাশ্রয় সাগের অমৃতের সম্বন্ধে দেবা সুরের যুদ্ধের কথা আছে তো কি ভাবে অমৃতা সাগর থেকে এসেছে এটা খুব লম্বা দীর্ঘ প্রখ্যায়ন আছে সেটা ভগবতের অষ্টম সন্ধ্যায় আছে যেই অমৃত উৎপাদন করে জন্য দ্বিগণ এবং অসুরগণ সহযোগিতা করেছে তো সাধারণ দেবগণ এবং ঐশ্বরেরা পরস্পর সহযোগিতা করে না পরস্পর দৈষ্ণ কিন্তু ব্যাপার হল যে পরস্পর সহযোগিতা করার দরকার ছিল সাগে অমৃত প্রস্তুত করে জন্য সেটা খুব দীর্ঘ প্রধান কিভাবে বাসুখী সাপ রাশি রূপে নিয়ে মেরু ফর্ব ভগবান বিষ্ণুর কচ্ছপ রূপের অবতারের উপরে ওই সাগরে মন্থন হল এবং তার থেকে অনেক কিছু প্রস্তুতি হলো সারা প্রথমে বিষ হল এতো ভয়ানিক বিষ যে তা প্রভাব থেকে ওই সারা বিশ্বে নাশ হত কিন্তু শঙ্কর ভগবান হচ্ছেন কিন্তু যে হেচু ইনি ভগবানের অত্যন্ত এবং যে হেতু ইনি খুবই শক্তিমান আছেন সেই জন্য আমরা শঙ্কর ভগবান বল তো তিনি বিশ্ব লক্ষ্য করার জন্য সেই বিশ পান করেন তো সেইটা সকলের জন্য সম্ভব নয় ইনি শক্তিমান সেই জন্য ইনি বিষ পান করতে পেরেছে তো শিবে গায়ের রং কি তো সাধারণে তো আমরা শিবের ছবিতে তার গায়ের রং কৃষ্ণের মতো দেখি না কিন্তু শাস্ত্র বর্ণনা আছে যে তার গায়া বর্ণনা হচ্ছে সাদা শুক্র কন্টা তো বিশ বিষ খাওয়ার বিষ কিন্তু কণ্ঠে রেখেছে তো এই বিষের প্রভাব থেকেই তার নীল হয়ে গেছে নীল অক্ষণ তার এক নাম তো অনেক কিছু সেই সাধারণ মন্থন থেকে এসেছে ওই ছয় কি ঘোরা এবং লক্ষি দিয়ে গিয়ে নারায়ণ ভগব এ সনাথন ভক্তি ঠিক আছে ভাষা আমি জানি অন্য লক্ষ্য এক নাম আছে সমুদ্রজ সিন্ধুজন প্রকৃতপক্ষে লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবান সনাতন পত্নী নারায়ণ সনাতন এবং তার শক্তি সনাতন কিন্তু লীলবিলাস অনুসারে এই ভৌতিক জগতে এই রকম ঘটনা হল আরেকটা রকম আর একটা উদাহরণ আছে যে অগ্নিদে ভগবান কৃষ্ণকে সুদাসন চক্র তো সুদাসন চক্র হচ্ছে ভগবানের অস্ত্র এবং নিত্য সুদাসন মানুষ রূপেই সবসময় ভগবানের সাথে থাকে, এবং চক্র চক্ররূপে তিনি সবসময় ভগবানের হাতে আছেন ভগবান নারায়ণের চতুর্ভুজ আছে অসংখ্য ভুজ আছে কিন্তু সাধারণত ইনি চতুর্ভুজ দেখেন তো তার মধ্যে এই কি আছে শঙ্ক্র গদা পদ্মক্র সে ছক্র তো সাধরম ছক্র নাই সেটা ঠাড় ছক্র নাই সেটা গৌর গাড়ি ছক্র নাই সেটা সুদাসন ছক্র কিন্তু অগ্নিদে ভগব কৃপায় অগ্নিজো প্রয় ভে শিব কে সুদাস ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেন ভক্ত ফলঙ্কি তদহং ভক্ত আশ্বমি পায়ে কে যদি ভক্তি সহিত আমাকে ফল, ফ ফাচা অর্পণ করে আমি সেটা গ্রহণ করি ফো ফল জা এবং সব যা জগতে মধ্যে আছে জগতে সমস্ত বস্তুগুলো সবকিছু ভগবানের সৃষ্টি এবং ভগবানের সম্পত্তি তবু ভগবান বলছেন যে আমরা যদি তা চরণে ভক্তি সহিতে সহিত করে তিনি গ্রহণ করবেন এইভাবে আমাদের সুযোগ দেন তা সেই বক তো এইভাবে অগ্নিদেবের সুযোগ ছিল ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রতার শাশ্বত অস্ত্র দিতে সেই সুযোগ পেয়েছে এবং সিন্ধু দেবতা ভরুন সুযোগ পেয়েছেন লকী দেবী ভগবান নারায়ণকে দিতে তো সমুদ্র মন্থন থেকে লকী এসেছে অনেক অনেক জিনিসে প্রস্তুতি হব উচাই সবা ঐয়াবতাবৎকে ইন্দ্রদেবের হাতিবাহ এবং পরে সেই অমৃত এসেছে তো অমৃত পান করার ফলে দিলীপগণ আমার হয় দিলীপগণে আরেক নাম হচ্ছে আমার না অমর আমার এর অর্থ কি তা মরণ হয় না আসলে তাহলে মরণ হয় কিন্তু দিন ধরে এবং অমৃত খেলে সাহস খুব ভালো হয় অমৃতে ওই অয়বৈদে অমৃত পরিণাম স্বরূপ আছে মৃত্যু সঞ্জীবন একরকম ঔষধ আছে না কিন্তু সেইটা দেবতা দেবে অমৃতের মত নয় তো ভগবান বিষ্ণু দেওয়া ফুসা কৃষ্ণসি আকুম লোকম মৃত্যু ভগব এ কথা আছে যে মনে ভগব অবতারে বর্ণন করার পরে এলাকা আছে যে এই সকল অবতা কৃষ্ণের অংশ আছে কৃষ্ণ হয়েছেন স্বয়ং ভগবান এবং এইসব ভগবত অংশ আবতা করেন বিশ্বের রক্ষা করার জন্য কে রক্ষা অসুধে থেকে অসুরদের গণ নাম হচ্ছে ইন্দ্রারি ইন্দ্র আদি দেবগণের শত্রু হচ্ছেন অসুরের এবং অসুরগণ অসুরগণ সবসময় বিশৃঙ্খলা করে এবং ইন্দ্রারি বেগ ওই সারা লোক সমস্ত লোক বিশ্বের ইন্দ্রিয়া লোক মৃদু তো শ্রীকৃষ্ণ দেবগণ পক্ষে আছেন কারণ দেবগণ হচ্ছে ধ্রোভূত শার্গে লোকে শ্রী দৈব আসু ছষ্ণু ভক্ত স্মৃত দায় আসুস্থ দুই রকম লোক আছে জগতের মধ্যে এই হচ্ছে দেব দেব মানে বিষ্ণু ভক্ত এবং আসুর কি তা বিপরীত বিষ্ণুর অভক্তহেতু দেবগণ কৃষ্ণকে মানে সেজন্য ভগবান কৃষ্ণ দেব দেবীদের সুযোগ দেন জগতে পরিচালনায় শ্রীকৃষ্ণের সেবকতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন জগন্নাথ এবং সব দেব মন্ত্রের মত কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন শাসক জগৎপথি রাষ্ট্রপতি নন জগৎপথি জগৎপথী তো মূর্খ লোক মনে করে যে ঐ সমস্ত দেবগণ স্বতন্ত্র ঈশা আছে কিন্তু সে তো নয় ওইসব দেবগণ কৃষ্ণায় অধীন আছে তো কৃষ্ণা দেবগণে পক্ষে আছেন কারণ অসুরগণ যদি বিশ্বের রাজত্ব নে তো পুরো বিশ্বই বিশৃঙ্খলাগণ তো পুরাণ রাজ করেছে এবং খুব বিশৃঙ্খলা হল জগতের মধ্যে সেই জন্য ভগবান নারায়ণ নৃসি রূপে আবার তীর্ণ তার সংহা করার জন্য তো শ্রীকৃষ্ণ দেব ফকে আছেনগণ এবং অসয়েক পরিশ্রমা করেছে। ওই সাগর থেকে অমৃত প্রস্তুত করার এবং আসলে সুরগণে আরো বেশি কষ্ট হলো কারণ ওই সাগর মন্থনে রাশি ছিল বাসুখী বাসুখী হচ্ছেন মহান সার্ক তো ওই দেমান হয়ে ও বাসুখী নিজ থানেছে কিন্তু আসরগণ বাসুকের মুখে এবং মুখ থেকে বাসুকের মুখ থেকে সবসময় আগুন আসে খুব কষ্ট হলো ওই বাসুকি রাশি রূপে বাসুকি ধরে কি হলো তো মন্থন করার আগে ভগবান বিষ্ণু ওই দেবগণ কে বলেছেন আমি এই গণ আপনাকে এবং দিক ধরবে আমি তোমার উভয়কে কি পছন্দ আছে জিজ্ঞেস করবো এবং তোমরা দেবগণ আমরা বলবে যে আমরা মাথা ধরব তো ভগবান বিষ্ণু ওই সেই প্রশ্ন দিয়েছে তো কে মাথা ধরবে এবং কে লেজ ধরবে তো গম বলে যে আমরা মাথা ধরব তো সুরগম মনে করেছেন যে তো মাথা তো মাথা ধরা সবচেয়ে ভালো আমি না ঠিক ছিল থেকে অসুবিধা হচ্ছে তো সুরগণ মনে করেছে যে অবশ্যই তাদের সুবিধা হবে না আমাদের সুবিধা হবে আমরা মুখ ধর তো তারা মুখ মাথা ধরেছে এবং আগুন থেকে খুব অসুবিধা হবাই গেছে শোষণ হব কষ্ট হব বেশি কষ্ট হব বেশি পরিশ্রম হব এবং ওই মন্থন আগে দেব এবং অশ্বর মধ্যে শিকা হল যে আমরা উভয় অমৃতা পান করব কিন্তু দেবগণ এবং দেব দেব বিষ্ণু জানলেন যে অশ্বরগণ যদি অমৃত তাই তো তাদের শক্তি বেশি হবে এবং সেটা সারা বিশ্বের জন্য হবে। অশ্বরদের শক্তি যদি বেড়ায় তো তারা অন্যদের লাঞ্ছনা দেয় সেটা তাদের প্রকৃতি জন্য ভগবান বিষ্ণু একটা সৃষ্টি উপায় করেছেন যাতে শুধুমাত্র দেবগণ সে অমৃত ফান করবে এবং অশুগণ ফান করবে না সেই জন্য ভগবান বিষ্ণু কি হলো দেবগণ বলেছেন যে আমরা আগে অমৃত পান করবেন অসুর গা আমরা আমরা আগে পান করবো তো এই ঝগড়া হল তারপর দেব এবং উভয় দেখেছেন যে এই তো খুবই সুন্দরী নারী তাদের মধ্যে উপস্থিত হচ্ছে এবং সেই নারী হলেন কে ভগবান বিষ্ণু মোহিনী মূর্তি তো ভগবান বিষ্ণু হচ্ছেন পরম পুরুষ কিন্তু এই লীলায় তার ছলখড়ে তিনি ছটখড়ে অনুপস্থিত হয়ে আবার উপস্থিত হলেন মোহিনী মূর্তি রূপে তো নারী রূপ সমষ্ঠ বিছে পুরুষতে মোহন করে এমন কি কুকুর কুকুরিতে কে मोहित হয় এই নারী রূপ হচ্ছে মায়া স্বরূপ এ দ্বারা অনেক সাধনা ভ্রষ্ট হল তো ভগবান বিষ্ণু এই মোহিনী মূর্তি রূপ করে দেব এবং অসুরদের মধ্যে উপস্থিত হইন তো সেই সময় দেবগণ এবং অসুরগণ উভয় ওই বিবাদ তাদের বিবাদ ভুল করে এই সুন্দরী নারীকে সাগাদ দিয়েছে এবং বলেছে যে ওই তো সুন্দরী যুবতী কই থেকে এসেছে অবিবাহিত আছে মনে বিবাহিত নারীদের লক্ষণ আছে না এবং কি বলে সীমন্ত এবং বেঙ্গলী নারেরা সংখ্যা তো তার বিবাহিত হয়ে লক্ষণ ছিল না সেজন্য তার বিশেষ আজ ওই নারীদের সাথে কথা বলতেন সবাই চাইছেন যে আমি তাকে বিবাহ করবো তো সেই নারী আসলে বিষ্ণু ছিল সেই নারী ওই বিবাদে মধ্যে উপস্থিত হইলেন এবং খুব মধুর স্বরে বলেছেন যে আপনারা কেন এত ঝগড়া করছেন তো অশ্বর দেব পুরো বিশ্বাস এই নারীকে এবং ঐশ্বরের বলেছেন যে আমরা দেবগণ থেকে শ্রেষ্ঠ আছি এবং আমরা বেশি পরিশ্রম করেছি এই অমৃত প্রস্তুত করা জন্য কিন্তু প্রথমে এই অমৃত পান করার সুযোগ দিতে চাই না সেটা অন্যায় তো ও সুর সবই প্রয়াস এই অবস্থায় ফে দোষারোপ করেছে তো অশুদে পুরো বিশ্বাস ছিল মোহিনী মূর্তিকে এবং মোহিনী মূর্তি দেবগণ এবং ঐশ্বরগণ বলেছেন যে আমাকে বিশ্বাস করলে আমি সবাইকে পরিবেশন করব তো দেবন এবং ঐশ্বরের সহমত ছিল তো মোহিনী মূর্তি দেবগণ এক পাশে বসে যাচ্ছে এবং অসুরগণ অনপাস এবং বলেছেন আমি প্রথম এক অল্প দেবগণকে দেব যাতে তারা সন্তুষ্ট হবেন এবং বাকিগুলো আমরা আপনাদের দেব আসলে মোহিনী মৈত্রের উদ্দেশ্য ছিল সব কিছু দেবগণ কে এবং এইভাবে বঞ্চনা করতে তো বুঝতে পেরেছে এসব অশ্বরিক তাদের সন্দেহ ছিল যেখানে আমাদের বিবাদ বিবাদ হলো কারণ আমরা প্রথমে পান করতে চাইলাম তো এখন কথা দেবগণকে প্রথমে প্রাণ করতে সুযোগ দিচ্ছে তো তাদের সুযোগ ছিল কিন্তু যেহেতু তারা মোহিনী মূর্তির মোহা থেকে মোহিত ছিল এবং যেহেতু তারা নারীর সাথে যোগ করতে চাইলেনা সেই জন্য কিছুই বলেনি প্রত্যক্ষে দেখেছেন যে এই মোহিনী মূর্তি দেবৃতা সবকিছু তো রাহু এক অসল ওই সব ঘটনা বুঝে দে সূর্য সূর্যদেব হচ্ছে রাহুর সূর্য এবং চন্দ্র হচ্ছে। বিশেষ শত্রু বুঝে নিয়ে অভিযোগ করেছে তো কি হলো ভগবান বিষ্ণু রাহুকে এক একটু অমৃতা পান করে সূর্যদেব এবং চন্দ্রদেব হচ্ছে না এতে অসুর সুদ সুদাসন চক্র দিয়ে তার মাঠা খেটে গেলেন কিন্তু যে হেতু ওই আমৃত তার মুখে প্রবেশ করেছে তো গলা দিয়ে তো সেই সময় তো যে হেতু অল পর্যন্ত এইদিকে এসে গেল সেই জন্য রাহু মাথা জীবিত থাকত এবং এই কম রাহু শুধু মাথা রূপে থাকে এবং ওই কখনো কখনো সূর্যকে এবং চন্দ্রকে আক্রমণ করে আক্রমণ করে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় তো এই সব আমি বলতে চাইলাম কারণ সর্বপ্রথমে আমি বলেছি যে আমি অযজ্ঞ হলেও শিরুপ্রভু পা শান্ত হয়ে বসুন শুন। তো প্রথমে আমি বললাম যে অযজ্ঞ হলেও শিরুপ্রভু পা আমি সেটা কন সেটা দিব্য গ্রন্থে কৃপায় আমি অযোগ্য হলেও সুযোগ পাঁচি এই কৃষ্ণ ভবনামৃত পান করতে তো আমি অসুর কুলে জন্মগ্রহণ করেছি সেজন্য আমি মত অনাদিকারী হলেও চেষ্টা করছি এই করতে। এবং আপনারা দেবতা মত আপনাদের জন্মগত ভক্তি আছে আপনার ভক্তি এতো আছে যে ওই অদমকে আপনার দক্ত জেম গ্রহণ করে তো আমি অযোগ্য আমার একমাত্র যোগ্যতা আছে যে জগত বিচারে কিছু নাহি পাই তোমারা করোনা সা শির প্রভাতে কৃপা হচ্ছে আমার জীবনে সা তা কৃপা চার আমার কোন গতি নেই কোনো আশা নেই কোনো সকা নেই কৃষ্ণ ভক্তি করতে তো বিশেষ করে বাংলাদেশে এসে ভক্তরা আমাকে এত সুন্দর স্বাগত দেয় কিন্তু আমি বুঝতে পারি যে আমার কোন অধিকার নেই সকলের জন্য এবং আপনাদের ওই সব সম্মান প্রশংসা পূজা যে আমাকে অর্পণ করে সেটা আসলে জন্য। আমাকে এই প্রশংসা করার দ্বারা আপনারা শিরপ্রভাত প্রশংসা করেন কারণ আমি প্রশংসনীয় নয় আমি গার্হনীয় তো যেহেতু আপনারা আমার প্রশংসা করে সে জন্য আমি বুঝতে পারি যে আপনারা শিরুপ্রেন কারণ আমার যদি কিছু মাত্র ভক্তি আছে সেটা শুধুমাত্র শিরুপ্রভাবে কৃপায় এবং শিরুপ্রপাত এত মহান আছে যে তিনি সার প্রীতি দিতে অনেক অনেক লোকজনকে হরি কৃষ্ণ কৃষ্ণ ভাবনা অমৃত দিয়েছে সেই জন্য আমাদের প্রার্থনা আছে শ্রী গুরুচরণ পদ্মা কেবল ভক্তি স্বর্ণ বন্ধময়ী সাবধান মত শির প্রান আছে তিনি মহান আছেন কারণ তিনি কৃষ্ণ শক্তি অনেক আছে সংকেতায় কৃষ্ণ শক্তি বিনা নহে থভুপাত চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎ বাণী পূর্ণ কর জন্য শ্রী ভবিষ্য কৃষ্ণ শক্তি সঞ্চারিত ছিলেন আমি চার কৃপা সমুদ্র থেকে এক দুই বিন্দু পেয়েছি এবং সেই এই দুই বিন্দু যথেষ্ট আছে আমার দিশাহীন পাপ জীবন ধন্য করার জন্য কৃষ্ণ ভাবনা নাম হয় তো আমি মাত্র। শিলুপ্রভা দে আদেশ অনুসারে আমি শুধুমাত্র আমার নিজে কিছু নেই আমি শিরুপ্রভাদে ক্ষুদ্র দাসে অভিনয় খান চেষ্ট করছি প্রভাদে দাস মত আমি আপনাদের খাচ্ছে নিবেদন করছি যে আপনারা এই সূর্য কৃষ্ণ ভক্তিপন্থা অবলম্বন করুন আপনারা সদা পালন করে হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনারা যদি করেন আমার প্রেরণায় তো শিলপ্রভুপাত খুশি হবে খুব সন্তুষ্ট হবে আপনারা কৃপা পাবেন এবং আমি অপ্রবাদে কৃপা পাবো কারণ তা আমি চেষ্টা করছি যাতে আপনাদের অনুপ্রেরণা হবে কৃষ্ণ ভক্তি শুদ্ধ কৃষ্ণ ভক্তির তো আমার জীবনে একমাত্র উদ্দেশ্য আছে সুরপ্রভাদ সন্তুষ্টি হবে যদি আমার ক্ষুদ্র সুরপ্রভাদে বাণী চৈতন্য মহাবু বাণী শুদ্ধ পৃষ্ট ভক্তি বাণী গ্রহণ করেন তো আমি আপনার থেকে এই নিবেদন করছি তো আপনার মহাপ্রভু রূপালোগ প্রদর্শিত শুধু ভক্তি গ্রহণ করুন এইভাবে আপনার যদি গ্রহণ করবেন তো আপনাদের মঙ্গল হবে এবং শিলপ্রমপাদ যেহেতু আমি আপনার কাছে চেষ্টা করছি প্রমুপে বাণী প্রচার করতে আপনার যদি এই খ্রিস্ট ভক্তি গ্রহণ করবেন তো আমার প্রতি সন্তুষ্ট হবেন এবং শিলপ্র যদি আমার ক্ষুদ্র ভক্তি প্রয়াসে সন্তুষ্ট হবেন আমার জীবন সম্পূর্ণভাবে সফল হবে প্রসাদ ভগবত প্রসাদ শিপূপা জয় শ্রীকৃষ্ণ চৈতন্যপুরনন্দৈ শিবা গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরে হরে রাম রাম র বই আসাম বলো পুরস্কার দেবো ঠিক আছে প্রশ্ন আছে মাইকে কমে আমার মাইকা আছে হরে কৃষ্ণ আমি শিল মহারানের কাছে বিনীত ভাবে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই সেটা হলো শিলু প্রভাগের মধ্যে অনেক স্থানে উল্লেখ করেছেন যে দীপ তার নিজের ভোগ বাসনা চরিতার্থ করার জন্য দ্বীপ তার নিজের ভোগ বাসনা চরিতার্থ করার জন্য এই জড় জগতে পতিত হয়েছে এই প্রসঙ্গে আসলে কি হয় কৃষ্ণ ভুলি না কৃষ্ণ বহিমুখ হয় ভোগবং তো প্রথমে কৃষ্ণে বহিমুক্ত হয় এবং আমাদের স্বাভাবিক কৃষ্ণপ্রেমে পরিণাম হয় শিফরি নাম হচ্ছে কৃষ্ণ বহিমুখয় ভোগ হচ্ছে বিকৃত কৃষ্ণ প্রেম বাস কিন্তু সিনময় জগতে থাকাকালীন অবস্থায় জগতে যখন বাসনা সিংময় তখন মানে এরকম একটা জড়ো বাসনা সিংম জগতে কিভাবে জীবের দেয় নাই কিন্তু সম্পূর্ণ ভাবে কৃষ্ণ সেবা করা আমরা যদি উন্মুখ না হয় তাহলে চিন্ময় জগৎ থেকে আমাদের যেতে হবে কৃষ্ণবহিমুখ হগবন্ত এই জড়ো জগতে এসে মায়া দাস খরি নানা অভিলাস করতে তাহলে আমাদের স্থান নেই চিন্ময় জগতে বহিমুখ জীবের স্বতন্ত্রতা আছে একটু আমরা কৃষ্ণ সেবা উন্মুখী হতে পারি না বহিমুখী সে নিজে প্রচন্ড অনুসারে কৃষ্ণ সেবা করি বান্ধুক নিয়ে একজনে কাছে বান্ধব নিয়ে বলে তো আমাকে প্রেম কর ঠিক আছে না তো সেই তো প্রেম হয় না সে তো ভয় কয়েক ধারণা আছে যা মধ্যে নরকের ভয়ের প্রেক্ষা বেশি কোন সম্ভা নেই এই তো দয়ালও হয় তো সেই রকম গডকে আমরা মানতে পারে না তো পেলে ঠাকুর প্রেমের ঠাকুরের প্রেম করার তো হৃদয়ের ব্যাপার না তো আমাদের সতন্ত্রতা আছে কৃষ্ণকে প্রেম করতে অথবা না করতে সেই সতন্ত্রতা না হত তো প্রেম হতো না এবং সতন্ত্রতা অস্বাধীনতা হচ্ছে সাথে সাথে সম্ভাবনা আছে যে এই সুব অপব্যবহার করবে এবং যে আমরা অপব্যবহার করেছি তা প্রমাণ হচ্ছে যে আমরা এখানে আছি আপনার কি প্রশ্ন আছে প্রশ্ন কি ভাই মনে হয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রই এবং যাচ্ছে ধর্মক্ষেত্রে ইঙ্গিত দিয়েছে যে ধর্মক্ষেত্র এবং ওই পান্ডব তো ধার্মিক ছিলেন এবং নিশ্চিত হল যে পান্ডব যে জয় হবে এবং পরে শেষে প্রথম শ্লোকের মধ্যে ইঙ্গিত যা ছিল সেটা পুরো রূপে প্রকট হলো যে অবশয় কৃষ্ণে এবং অর্জুনে জয় হবে যা বলো হলো প্রথম শ্লোক এই তো পুরো প্রকট ভাবে প্রকাশিত হলো সেই শ্লোক এবং ধর্ম জ্ঞান ভক্তি এইসব এর মধ্যে কি সমন্বয় আছে সেটা সবকিছু নেন এবং এবং ভাগবত এই ফুড়ে নেন ভগৎগীতায় যা সংক্ষিপ্ত বলা হয় সেটা বিশাল ভাবে শ্রীমদ ভাগবত সারা হচ্ছে শুধুমাত্র ভক্তি দ্বারা আমাকে জানা যায় হরে তো এখন আমরা নির্ণয় করেছে এই কারণে কমিল্লার দিকে চলে